আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত মানুষের জীবন কথা আজ ছাব্বিশে শাহ আবান হিজড়ি চৌদ্দশো উনচল্লিশ সাল আমরা মুসলিমরা অনেকে জানি না হিজরি সালের গণনা ঠিক কবে থেকে শুরু হয়েছে আল্লাহ ছিল না তখন মানুষ এবং মাস গণনা করত যেমন আল্লাহ জন্ম হয়েছিল পাঁচশো সত্তর সালে কিন্তু পাঁচশো সাল বলে আরবের লোকেরা কিছু জানত না আল্লাহ রসুল সাল্লাহু জন্ম যে বছর হয় ঠিক সেই একই বছরে খুব বড় একটা ঘটনা ঘটে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 নিরাপত্তাহীন হয়ে পড়বে কেননা কোরাই বুঝতে পেরেছিল দীর্ঘ ১৩ বছর অত্যাচার করার পর মুসলিমরা এমনি ছেড়ে দেবে না। কুরাইশদের সাথে মুসলিমদের যুদ্ধ হবেই। যদিও তখন জিহাদের আয়াত নাজিল হয়নি কিন্তু কোরাইশা বুঝতে পারছিল আজ হোক কাল হোক মুসলিমদের সাথে কোরাইশদের একটা বোঝাপড়া হবেই হবে দ্বিতীয়ত কুরাইশা দীর্ঘদিন ধরে আরবের একচ্ছত্র ক্ষমতার যে স্বপ্ন দেখে আসছিল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 এখানে মদিনার কথা বোঝানো হচ্ছে যেখানে হতে নির্গমন শুভ সেখানে হতে আমাকে বের করে নিন এখানে বলা হচ্ছে মক্কার কথা এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী ব্যক্তি এখানে বলা হচ্ছে শাসন কর্তৃত্ব বা রাজনৈতিক ক্ষমতার কথা আল্লা তালা শিক্ষা দিচ্ছেন এই দিনকে টিকিয়ে রাখতে চাই শাসন কর্তৃত্ব বা শক্তি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 প্রচন্ড গরমে সেটা ছিল বিশ্রামের সময় আইসা রাজিয়াল আহা সেদিনের কথা বর্ণনা করেন আমরা দেখলাম একজন মানুষ মুখ কাপড়ে ঢেকে আমাদের বাড়ি দিকে আসছেন আবু বকর রাজিয়ানহু তাকে দেখেই বুঝতে পারলেন যে তিনি আল্লাহ রসুল্লাহু আলহ আসাল্লাম আবু বকর রাজিয়াল আহু নবীজিকে দেখে বলে উঠলেন নিশ্চয় গুরুত্বপূর্ণ কোন ব্যাপার তা না হলে তিনি এই অসময়ে এভাবে আসতেন না কারণ দুপুরবেলা বিশ্রামের সময়ে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 দৃষ্টির আড়ালায় চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কেউ তাকে দেখতে পেল না সকলের অগচরে তিনি ঘর ত্যাগ করলেন রসুল্লাহ তখন আবৃত্তি করছিলেন সুরাইয়াসিনের আয়াত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 রসুল্লাহ প্রশ্ন করলেন আবু বকর তুমি কোনটা চাও আমার ক্ষতি নাকি আবু বকরেন্লাহ আলাইস্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি যিনি ছিলেন নবীদের পরের শ্রেষ্ঠ মিন আবু বকর জবাব এরপর তারা একটা গুহার কাছে পৌঁছলেন প্রথমে আবু বকর রাজিল্লা গুহার ভেতরে ঢুকে সবকিছু ভালো মতো পরীক্ষা করে দেখলেন যে সেখানে কোন সাপ বিছা অথবা কোন শত্রুতল খাপটি মেরে আছে কিনা সবকিছু নিরাপদ দেখে তিনি রসুল্লাহ সাল্লু আলি ওকে ভিতরে আসতে বললেন কিন্তু কুরাইশ মুখরা তাদের গতিবিধি নজরদারি করতে সক্ষম হয় এবং গুহার খুব কাছে চলে আসে আবু করাজিয়াল রসুল্লাহাল আলহিউস্লামকে বললেন হে আল্লাহ রসুল যদি মুসরিকদের কেউ মাথা নিচু করে পা বরাবর তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবে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 আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরে তো অধিক দুর্বল আনকাবুত যে মাকড়সার জালকে একটি আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলা যায় সেই দুর্বল মাকড়সার জালি হয়ে গেল এখানে আল্লাহ তালার সৈনিক এই জালি গুহায় মসৃদ সৈনিকদের ঢুকতে বিরত রেখেছিল তারা এই জাল দেখে বলেছিল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 لا কৌশি নয়ুমি ইকুিবীল مَعَنَا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 রসুল্লা সালাম সেই গুহাতে গুহায় অবস্থান করত এবং খোঁজ নিত মুশরিকরা রসুল ব্যাপারে কি পরিকল্পনা করছে অন্যদিকে মুশ্রিকরা যাতে আবদুল্লাহর গুহায় যাওয়া আসার বিষয়ে টের না পায় এজন্য সে আবু বকর আজাদকৃত দাস আমির এবং ফুহাইরা বলে দিত সে যেন তার ভেড়ার পাল নিয়ে আবদুল্লার পথ অনুসরণ করে এতে দুটো সুবিধা প্রথমত রসুল্লা সাল আলহ্লাম ও আপুক রাজ আনহু ভেড়ার দুধ পান করতে পারতেন এতে তাদের খাবারের প্রয়োজন পূরণ হত দ্বিতীয়ত ভেড়ার পাল আবদুল্লাহ ও আমির রাজ আনহুর যাত্রাপথে তাদের পায়ের ছাপ নষ্ট করে দিত ফলে তাদের গন্তব্যস্থল সম্পর্কে কেউ আজ করতে পারত না এভাবেই তিন দিন চলে গেল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 তুমি পারস্যের রাজা কিস্রার হাতের বালা বা ব্রেসলেটগুলো একদিন পাও তাহলে বিষয়টা কেমন হবে আল্লাহ আলহাম আসলে এর মাধ্যমে একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে একদিন ইসলাম পারস্য দখল করবে আর এই বেদইন সুরাকা সেদিন পারস্যের রাজা কিস্তার ব্রেসলেটগুলো নিজের হাতে পড়তে পারবে বেশ কয়েক বছর পরের কথা উমার আদিল্লা আনহুর খিলাফতের সময় মুসলিমরা সত্যি সত্যি পারস্য বিজয় করল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 ইসলামের ইতিহাসের সেরা সময়ের একটি ঘটনা হলো এই পারস্য বিজয়ের ঘটনা যাত্রাপথে রসুল্লাহ আলী আসাল্লাম ও আবুবকর রাজু খুজাহা গোত্রের মাবাদ নামক এক মহিলার তাবুর কাছে থামেন উম্মে মাবাদ ছিলেন একজন দানশীল মহিলা তাবুর পাশ দিয়ে যাওয়া পথিক তিনি আপ্যায়ন করতেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলী আসস্লাম ও আবুবকরকে উম্মে মাবাদ কিছু দিতে পারেননি রসুল্লাহ সাল্লু আলি আসসাল্লাম উম্মে মাহবাদের কাছে খাবারের খোঁজ করেন উম্মে মাহবাদ বললেন যে যদি দেওয়ার মতো কিছু থাকত তাহলে তার কাছে চাওয়া লাগত না বরং তিনি নিজে থেকেই দিতেন আসলে মাহবাদের শুধু একটি দুর্বল বক্রি ছিল খরা কারণে সেটির দুধ শুকিয়ে গিয়েছিল রসুল্লাহ সাল্লু আলাই বকরির দুধ দোহানের জন্য তার কাছ থেকে অনুমতি চান ওম্মে মাহবাদ তাকে অনুমতি দেন রসুল্লাহ সাল্লু আলহাম তার কাছ থেকে একটি বড় পাত্র চেয়ে নেন তিনি বক্রিটিকে স্পর্শ করা মাত্রই বকরিটি দুধ দেয়া শুরু করে পাত্র না ভরা পর্যন্ত বকরিটি দুধ দিতে থাকলো। পাত্রটি ভরে গেলে রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম প্রথমে তা উম্মে মাহবাদকে দেন এরপর একে একে সবাই তৃষ্ণা মিটিয়ে দুধ পান করেন রসুল্লাহ আলী হাসলাম সবার শেষে দুধ পান করেন দুধ পান শেষে তিনি বলেন ঘরের সেবকরা সবার শেষেই পান করে নবীজি সাল্লু আলিহাস্লাম উম্মে মাহবাদের জন্য পাত্রে কিছু দুধ রেখে দেন উম্মে মাহবাদের স্বামী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 আল্লীন উহ্রিজুমিলিহিং বিবৈরিহক্তিংল কোল রব্বু ন দসু বিবাহিম সিয়ল কৌফি হসু কল সুর মৌ সুর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 বসু ফিপুণ কুন্ল হসী নফর ইল জহ মৌ নিশ্চয় যারা কুফরি করেছে তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে তারা তো তা ব্যয় করবে অতঃর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে এরপর তারা পরাজিত হবে আর যারা কুফরি করেছে তাদেরকে চাহান নামে সমবত করা হবে সুরা আনফাল আয় আর এই কারণে তারা আল্লাহ আলহিাস্লামকে জীবিত অথবা মৃত হিসেবে ধরার জন্য একশো উট পুরস্কার হিসেবে নির্ধারণ করেছিল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 তখন তিনি নিজের কোমরের নিতাক বা বন্ধনী খুলে দুই টুকরো করে একটি দিয়ে থলে এবং অন্যটি দিয়ে মশকের মুখ বেঁধে দেন এটা দেখে রসুল্লাহ সাল্লা আলাইস্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন এজন্য তার নাম হয় জাতু নিতাক হিজরতের পরে তার উপর বেশ ঝড় যায় আবু বকর চলে যাওয়ার পর আবু জাহেল সহ কোরআশের বেশ কিছু লোক তার বাড়িতে আসে আসমা দরজা খুলে দেন আবু জাহেল আবু বকরের ব্যাপারে জানতে চায়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 অন্যদিকে মক্কার বাইরের লোকজন রসুল্ল সাল আলী নাম শুনলেও খুব একটা না। চিন্তন আলহ্লাম মূলত মক্কা আর মক্কার কিন্তু তিনি দেখতে কেমন ছিলেন সে সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না আবু বকর রাজব আহ বেশ পরিচিত থাকায় কেউ তাদেরকে দেখলে আবু বকরের সাথে কথা বলতে এগিয়ে আসত তারা আবু বকরকে জিজ্ঞেস করতে যে তার সাথের লোকটি কে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 তারপর তাদেরকে সেই মজলিসেই তাও হেদের দিকে আহ্বান করেছেন এবং এরপর তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন একজন দায়ের মানসিকতা এমনই হওয়া উচিত তার কথা কাজ চিন্তা ভাবনা জুড়ে সব সময় ইসলামের দাওয়াতের বিষয়টি মিশে থাকবে মাক্কি জীবনেও এরকম আরেকটি ঘটনা আছে একবার রসুল্লা সাল্লু আলাই একজন মেষপালককে দাওয়াত দিয়েছিলেন তিনি সেই মেষপালকের কাছে দুধ খেতে চাইলেন মেষপালক বলল এই মুহূর্তে কোনো ছাগলের কাছেই দুধ নেই এরপর রসুল্লাহ আলহিম তার কাছে ছাগলের দুধ দোহন করার জন্য অনুমতি চাইলেন মেষ পালকের অনুমতি পেয়ে রসুল্লাহ সাল্লা আলী দোহন করা শুরু করলেন আর প্রচুর পরিমাণে দুধ বের হয়ে আসল প্রথমে মেষ পালককে দুধ পান করতে দেয়া হল এরপর রসুল্লাহ সালু আলহিাস ও তারপরে আবুবক রদ আনহু দুধ পান করলেন তখন মেষ পালক রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে জিজ্ঞেস করল আসমানের শপথ সত্যি করে বলুন তো আপনি কে আমি আপনার মতো কাউকে এখনো দেখিনিজি সাল্লু বললেন আমি যদি হ্যাঁ আমি মোহাম্মদ আল্লাহর রসুল সে বলল আচ্ছা তবে কি আপনি সে ব্যক্তি যাকে কুরয়েশা সাবেই বলে সম্বোধন করে সাবে এই একটা অপজ্ঞাসোচক শব্দ কুরয়েশাহ ইচ্ছে করে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 রসুল্লা আলীমাত্র সেসব ব্যক্তির কাছে যাদেরকে দেখে তার মনে হয়েছে মুমিন ব্যক্তিগত আরামায়াসের উপর দিন ইসলামকে প্রাধান্য দেন রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম তার বন্ধু হিসেবে আবু বকর সিদ্দিককে বেছে নিয়েছিলেন আবু বকরুল্লাহ আহ ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সবচেয়ে কাছের বন্ধু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 সুরাক এবের মালিক যখন বুঝতে পারল মোহাম্মদ সাল্লু আলহ্লাম হচ্ছেন আল্লাহ নবী তখন সে নিজ থেকে জেঁচে পড়ে গিয়ে আল্লা রসুলকে তার মালিকানা থেকে উঠ ভেরা যা খুশি নেওয়ার অনুরোধ করল আল্লাহ আলহাম তার অনুরোধ ফিরিয়ে দেন এখান থেকে একটা মেসেজ খুব পরিষ্কার একজন দায়ের অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া চাই তার কারো দিকে যেন তাকে থাকতে না হয় কারো মুখাপেক্ষী হওয়া আল্লাহর দিকে আহ্বানকারের পন্থা নয়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 কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলিম অন্য সম্পদের কথাও ভুলে যাননি তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করে হিজরত করেছেন আজকের পর্ব এখানে শেষ পরবর্তী পর্ব আমরা আলোচনা করব আল্লাহ রসুলের মদিনায় প্রবেশ মদিনার তাৎপর্য মদিনার সামগ্রিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলা ওসালু আলঈদিন আসহাবি আসালাম আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামাইকুমুল্লা रेईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अथवाब्ल्यू raindropsmedia डब्ल्यू डट फेसबुक डट कम यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट